সময় দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহবের আহমদুল্লা আলী রচিত বয়ান বর্ণনা বা বাংলায় যা ইমাম তহবের আকিদা নামে বিখ্যাত সেই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আবু জাফর তহবের আহমদুল্লাহ আলাই নবীর আসুলদের তাদের নবুয়তের প্রমাণাদি তুলে ধরছেন নবুয়তের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরছিলেন আমরা সেই ধারাবাহিকতা আলোচনা আলোচনা করেছিলাম যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন তার এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যে মুস্তাবা মুস্তাফা মোরতাদা তিনটি শব্দ তিনি উল্লেখ করেছেন আমাদের ইমাম সেই তিনি আল্লাহর পক্ষ থেকে সন্তোষজনক রাসুল ছিলেন এবং প্রেরিত রাসুল ছিলেন সেই প্রমাণ আদি আমরা উল্লেখ করেছিলাম আমরা বলেছিলাম যে প্রমাণ আদি আমরা সাত প্রকারের প্রমাণ উল্লেখ করব তার প্রথমে উল্লেখ করছিলাম যে এই পূর্ববর্তী কিতাব সমূহে আমাদের নবীর কথা উল্লেখ আছে সেখানে আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি তাওরাতে কথা উল্লেখ হয়েছে পরবর্তী কিতাবের মধ্যে বিভিন্ন নবী যারা আসছেন তারাও কিন্তু মোহাম্মদ সাল্লাহামের গুণাগুণ উল্লেখ করেছেন তার মধ্যে আশারিয়া যা বলেছেন সেটাকে আমরা উল্লেখ করেছিলাম গত পর্বে আমরা আজকে ইনশাল্লাহ সেটাকে সেটাকে পূর্ণত দান সেটা আলোচনা করে শেষ করবো আমরা বলছিলাম যে আশাইয়া নবী তিনি বলছিলেন যে গোলাম আমাদের একজন সন্তান জন্মগ্রহণ করবে ইয়েক রাজান রবাস যিনি মানুষ হবেন এবং আশ্চর্য হবেন আশ্চর্য হবেন সব দিক থেকে তার চারিত্রিক দিক থেকে কর্মকাণ্ডের দিক থেকে তিনি আশ্চর্যজনক মানুষ হবেন তিনি কতগুলো গুণ বর্ণনা করেছেন সেই গুণগুনি কি সেই গুণগুলো একমাত্র মহম্মদ সাল্লাহামের সাথেই সামঞ্জস্যপূর্ণ হয় সেগুলি আমরা এখন প্রমাণ করে দেখাব প্রথমত বলেছেন আশা মতবাইনে কাতেফাইহি যে নব্বতের আলামত বা চিহ্ন সেটা থাকবে তার দুই কাদের মাঝখানে আর এটা ছিল একটি চিহ্ন যা দেখে नासारा जा सब समय इसलम ग्रहण करत देखा इटाई सब समय चिंता करत भा शामा शामा आसे कि प्रमाण करते चेष्टा करत और सब समय घुरघूुरहम्मदोल्लाछने जाते, जाते देखते, पा, देखते पाए तो प्रमाण करते शाम पाइव बोझान एकम्र नबुअत मोहर आज नब्बत मोहर कारो छो ना से एकमत मोहम्मद सल्लामे दुई कबूत मोहर छोपर बला अरकून साल जन्मग्रहण कर शांति प्रधान इसलम शांति दिन एवं शांति दिन प्रधान मोहम्मद सल अली कथा उल्लेख करो बला इलाहुन जब्बार इलाने যদি মোহাম্মদ সাল্লামকে উল্লেখ করা হয় তাহলে সেখানে তারা যেভাবে তাদের কিতাবে সাধারণত তাদের বড়দেরকে ইল্লা বলাত সেভাবে হয়তো পরিবর্তন করে ইলাহ হিসাবে রেখেছে আসলে ইলাহ নয় বরং তিনি ক্ষমতাসীল একজন ব্যক্তি হবেন সেটা বলানোর উদ্দেশ্য অর্থাৎ তিনি ক্ষমতাসীল ব্যক্তি হবেন ও সুলতানহু সুলতানু সালাম তবে তার শান্তির মিশন হচ্ছে সবচেয়ে বেশি সেটা উল্লেখ করা হয়েছে এবং শান্তির মিশন মোহাম্মদ সাল্লাহ আসালাম সবসময় প্রচার করেছেন এবং এই তিনি বলতেন সব সময় যে তিনি সবসময় বলতেন আল্লাহ মহান্তাল্লাম ইঙ্কা এবং তিনি সালামের জন্য এটাও প্রমাণ করে যে এটা হচ্ছে মোহাম্মদের মোহাম্মদের গুনাগুন সাথে সাথে বলা হয়েছে যে ও আলম কুরসিদাউদ তাদের মধ্যে থেকে যারা আলেম আলেম করাইসা তখনকার সময় জ্ঞানী হিসেবে খ্যাত ছিলেন তাদের সন্তান হবেন মহম্মদ সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ অনুরূপভাবে ইয়ে যে সোয়াল কুর্সি দাউদ এটা বলে বুঝাচ্ছেন যে তিনি একদিক থেকে আলেমের সন্তান জ্ঞানীদের সন্তান হবেন তারা মূর্খ কেউ নয় বরং তারা অত্যন্ত সভ্য সমাজের লোক হবেন আর সাথে সাথে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে তারা তিনি কুর্সি দাউদ যেমনিভাবে দাউদের কথা সারা দুনিয়ার মানুষ স্মরণ করে রাজা হিসেবে। এবং ক্ষমতাধর হিসাবে এবং সারা দুনিয়া পরবর্তী সবসময় মনে রাখবে তার রাজত্বের কথা তেমনি ভাবে মোহাম্মদ সাল্লাহ আসলামের এটা বোঝা যাচ্ছে যে দাউদের বংশধর থেকে যে রাজত্ব চলে গিয়ে সেখানে দাউদের কুর্সিতে এই ছেলেটি বসবে এই লোকটি বসবে আর তিনি হচ্ছেন মাহমুদাহ আসলাম কারণ তারপরে দাউদ আলাই সাল্লামের পরে এই মোহাম্মদ সাল্লাহ আসলামের মতো এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি লোক এবং তার মতো এরকম প্রচার প্রসারপ্রাপ্ত ব্যক্তি তার মতো এরকম মহান ব্যক্তি আর কোনোদিন আসেনি এবং তার রাজত্ব তিনি রাজা ছিলেন না কিন্তু তিনি মুকুটবিহীন রাজা ছিলেন অর্থাৎ রাজত্ব দেখা যেত না কিন্তু সারা দুনিয়া তাকে রাজার মত মানে তাকে তাকে রাসুল মানে নভী হিসাবে মানে আল্লাহ তালা তাকে নবুয়ত এবং রিসায়ালত নবুয়ত এবং মুলুক রত রসুল এবং রাজা হিসাবে রাজা রসুল এবং রাজা এবং নবুয়ে এবং রসুল এবং বান্ধা হিসেবে দুইটার মধ্যে এখতিয়ার করার জন্য তাকে বলেছিলেন তিনি পছন্দ করেছিলেন যে তিনি যেন নবু এবং বান্দা হবেন রসুল এবং বান্দা হবেন কিন্তু আল্লাহ তারা তাকে তিনটাই দিয়েছেন তিনি রাজত্ব দিয়েছেন তিনি তাকে নবুয়ত দিয়েছেন দিয়েছেন এবং আল্লাহ তালা তাকে ঘোষণা করেছেন তার বিশেষ বান্ধা সেই হিসেবে হিসাবে সবকিছু জমা করেছেন দাউদ আলাহিসামের মধ্যে যা ছিল মোহাম্মদ আর ছিল যে তিনি এবং বান্ধা হিসাবে খ্যাত ছিলেন আল্লাহ তাল বিশেষ বান্ধা হিসেবে সেই জন্য আল্লাহ তালা এই তার নবীর মুখে আসাইয়া নবীর মুখে প্রমাণ করে দিলেন যে এই নবী যিনি আসবেন তিনি দাউদের স্থলাভিষিক্ত হবেন দাউদ যেভাবে সারা দুনিয়াতে তার রাজত্ব প্রসার করার চেষ্টা করেছেন ঠিক অনুরূপভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা প্রচার প্রসার তার নবুতের বর্ণনাথের ঘোষণা এবং তা তিনি যে শরীয়ট নিয়ে এসেছেন সেটার প্রচার প্রসার সব জায়গাতে হবে সেটা প্রমাণিত হলো সুতরাং আমরা বুঝতে পারছি এটা আর কিছু নয় এখানে যা বলা হচ্ছে সেটা একমাত্র মোহাম্মদ সাল্লা আলাহিস্লামকেই মহম্মদের সাথে সম্পূর্ণরূপে সামাজিক সম্পূর্ণ হয় আমরা এতক্ষণ যা আলোচনা করেছি এত কয়েকটি পর্বে গত কয়েকটি পর্বে তা ছিল যে পূর্ববর্তী কিতাব সমূহে বিশেষ করে তাওরাতে তাওরাতে জাবুরে এবং পূর্ববর্তী সমস্ত সাহিফা সাহিফাগুলো ছিল বা ছোটো ছোটো কিতাব ছিল অন্যান্য নবীদের সেগুলিতে মহম্মদ সাল্লাহ সামের কথা উল্লেখ আছে আজকে আমরা আরেকটা জিনিস আলোচনা করতে চাই যে পূর্ববর্তী কিতাবদের মধ্যে বিখ্যাত একটি কিতাব হচ্ছে কিতাব সমূহের মধ্যে বিখ্যাত একটি কিতাব হচ্ছে ইঞ্জিল ইঞ্জিরে কি মহম্মদাল্লা কথা উল্লেখ করা হয়েছে কি না এবং সেখানে এসেছে কি না আমরা দেখতে পাই যেমন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার টি তোমরা সংরক্ষণ করো ফারাকি আমার আমি আমার স্রষ্টা আমি আমার মালিককে মালিকের কাছে চাইব তিনি যেন তোমাদেরকে আরেকটা ফারাক দান করেন শব্দ রাষ্ট্রে ফারাক লিদ আমরা এই সালা ব্যাখ্যা করব ইউসবি মাহ আবাদ যেই ফারাক তোমাদের সাথে সর্বক্ষণিক থাকবে অর্থাৎ এর ফলে আর কোনো কিছু আসার দরকার হবে না কোন নবি আসবে না এই কথাটি বলেছেন ইসা আলাই সালাম তার তার সহস্রদেরকে বলেছিলেন অর্থাৎ তার সাথে যারা ছিলেন হাওয়ারিদেরকে বলেছিলেন এবং এই কথাটি তাদের আমরা আগেও বলেছি যে এই ইঞ্জিলগুলো ইসা আলাহামের ইঞ্জিল নয় বরং ইসা আলাহামে যা নাজিল হয়েছে তারা সেখানে কিছু কিছু সেখানে সংরক্ষণ করতে পেরেছে মাত্র কারণ সেটা সেগুলি সিরাতবী গ্রন্থের মত অর্থাৎ নবীর সিরাতের গ্রন্থের মত সেখানে ইউহান্না উল্লেখ করেছেন যে ইসা আলাহাম বলেছিলেন যে তোমরা যদি আমার ওসিয়ত সংরক্ষণ করো তলে এবং আমার কথা শুনো তাহলে আমি আমার রবের কাছে চাইব যে তিনি তোমাদেরকে একজন ফারাকলি দান করেন যিনি সবসময় তোমাদের সাথে থাকবেন তোমাদের অর্থাৎ কখনো শেষ হবে না এবং তিনি সর্বশেষ নবী এবং রাসুল হবেন সেখানে আরও একটি জিনিস আসছে তা ইঞ্জিলের মধ্যে সেখানে বলা হয়েছে কওয়াল আল মসি মসি বলেছিলেন ইসা আলাইসালাম ইনা আরকুন আল আলম সৈয়দি ওলাই সেল ইসই যে পৃথিবীর সৈয়দ আলম পৃথিবীর যে প্রধান যে প্রধানীর আলোচনা করেছিলাম যে সমস্ত ধর্ম ব্যবস্থা তার প্রধান যিনি তিনি সৈয়াদি তিনি আসবেন ওলাই সেল ইসই তখন তিনি আসলে আমার আর কিছু থাকবে না অর্থাৎ নবুয়তের সোল্লা সাল্লাহাম নবুয়ত যখন আসবে অন্য কোন নবুয়ত অবশিষ্ট থাকবে না একমাত্র তার নবুতেই থাকবে এবং তার কথাই গ্রহণযোগ্য হবে এই কথাটি ঘোষণা করেছেন ইসা আলাহ ইসলাতাম তার অনুসারীদের মাঝে অর্থাৎ যারা হাওয়ারি ছিলেন তাদের কাছে তারা উল্লেখ করেছেন এই যে দুইটি বাণী আমরা উল্লেখ করলাম ইঞ্জিল থেকে সেখানে আমরা কয়েক ধরনের সুসংবাদ আমরা পাই আমাদের নবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে সে সুসংবাদ দেওয়া হয়েছে প্রথমত বলা হয়েছে ইন্নাল ফারাকলিৎ ফারাকলিৎ শব্দটি সম্পর্কে আমাদের জানা দরকার ফারাকিদ শব্দ অর্থ হচ্ছে ক্যাশেফ যিনি মানুষকে কোন বিপদ থেকে উদ্ধারের জন্য আসেন কোনো কাজের জন্য তাকে তারা কোন সমস্যা থেকে উত্তরণের জন্য এসে থাকেন সেটাকে বলো ফারাকলিদ এই ফারাকলিদ হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের একটি গুণ এই জন্য যে আল্লাহ তালা তার দ্বারা হক থেকে স্পষ্ট করে দিয়েছেন মানুষকে বাতিল থেকে বের করে নিয়ে এসেছেন বাতিল থেকে বের করে নিয়ে এসেছেন এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের গুণ গুণ তিনি ছিলেন নবিউল হক হাক নবী ছিলেন এটা আমাদের সবার কাছে পরিচিত এবং আল্লাহ তার গুণ এবং নবীর গুণ এবং তার আখরাতের গুণাগুণ বর্ণনা করেছেন ইঞ্জিলে বিভিন্নভাবে উল্লেখ করেছেন তেমনিভাবে এই কোরআনকারিম উল্লেখ হয়েছে মোহাম্মদ সাল্লা ভাবে অন্যান্য গুণগুলি বর্ণনা করেছেন সেখানে যেই গুণগুলো বেশি বর্ণনা গুণটা বেশি এসেছে ফারাকলিৎ শব্দটা এসেছে এই ফারাকলিৎ অর্থ আর কেউ নয় যিনি মানুষকে মানে বাতিল থেকে বাতিলকে হকে স্পষ্ট করে দিবেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আল্লাহলাম যেটা আরেকটা আমরা বলতে পারি ফোরকান ফারেক নবী তার নবী যেমনইভাবে হক বাতিল মধ্যে পার্থক্য করে দেন তেমনিভাবে তার কিতাবও হক এবং বাতিল মধ্যে পার্থক্য করে দিয়ে থাকেন সে হচ্ছেন ফারাকলিৎ মোহাম্মদাল্লাহ আল্লাম এখানে যদি ফারাকলিদের আরেকটি অর্থ আছে যে প্রশংসাকারী ফারাকলিদের আর অর্থ হচ্ছে প্রশংসাকারী যদি প্রশংসাকারী হয় তাহলে এখানে আগে নাম ছিল মোহাম্মদ আগে নাম মোহাম্মদের ছিল তখন বলতে হবে মোহাম্মদ নামে ছিল কিন্তু তারা মহাম্মদ নামটা পরিবর্তন করেছে ফার্কল দিয়ে ফার্কলি তো প্রশংসাকারী কারণ অর্থই প্রশংসিত আর মোহাম্মদ তিনি প্রশংসাকারী হিসেবে প্রশংসা আল্লাহর প্রশংসা বেশি করবেন এবং হাদিসে এসছে উম্মতি উম্মতি হাম্মাদ উম্মত উল যে তার উম্মতরা হবে হাম্মাদ বেশি প্রশংসাকারী সেই হিসেবে। रसूल्लाह सल्लासम तरह उम्मतरा बसि प्रशंसाकारी अर्थात आल्ला तला प्रशंसा कर सर्वस्था और रसुल्लासलम एक गुण हिया लेल हाम प्रशंसार झांडा थकबे हाथ क्या दिन यह कथा प्रत्येक जिनिस शुरूते ही उम्मत प्रत्येक कथा शुरू आल्ला प्रशंसा जमन शुरू बिस्मुल्लाहम्दुल्लाह दिए ठीक एक ही प्रत्येक कथा शुरू हाम दिए नाम फार्क लीड अर्थात बसि बस प्रशंसारी उम्मत रसुल्ला प्रशंसा तला प्रशंसा कर रसुल्लासम बसला तला प्रशंसा करतम्मी पूर्वती कित उल्लेख करते उम्मतर एक गुण उल्लेख कर उम्मत बसि बस प्रशंसा कर आल्ला प्रशंसा कर सूतरा उम्मत प्रशंसाउर इंजिले आसार अर्थ हम যে ইউ সোল্লা প্রশংসা করা হয়েছে এইভাবে যে আমি তাঁর আল্লাহর কাছে চাইব তিনি যেন তোমাদেরকে ফারাকলিদ দেন অর্থাৎ যে বেশি যিনি প্রশংসা করেন বেশি বেশি তাকে দান করেন অর্থাৎ মহম্মদকে দেন সেখানে কোন কোনো মনীষী বলেন প্রথমে মহম্মদ নামে ছিল পরবর্তী তারা পরিবর্তন করে তার ভাবার্থ করে যে ফারাক লিদ তথা প্রশংসাকারী হিসাবে কেউ কেউ বলেন যে না প্রশংসাকারী পরিবর্তন করার পরেও সেটা বোঝা যাচ্ছে যে তিনি হচ্ছেন মোহাম্মদাম কারণ তার আগে পিছিয়ে যা উল্লেখ করা হয়েছে তা বোঝা যাচ্ছে আর কে হতে পারে না যার শরীয়ত কেমন পুজো থাকবে তিনি হচ্ছেন হাম্মদাহসাল্লাম এখানে এই দ্বিতীয় গুণটি দ্বারা বোঝা যাচ্ছে অর্থাৎ তার শরীর কখনো মানসিক হবেনা তার দ্বারাও বোঝা যাচ্ছে যে তিনি হচ্ছেন মহাম্মদ সাল্লাহনের কথা আমরা আগেও বলেছি তিনি হচ্ছেন সৈয়দ এবং আজই মহান ব্যক্তিত্ব এবং দাউদের পরে মহান ব্যক্তিত্ব আর কেউ আসে নাই একমাত্র মহাম্মদ সাল আলহিম এসেছেন এই জন্য যে ঈসা আল্লাহাম মুখ দিয়ে যেহেতু বলা হচ্ছে যে তিনি হবেন আরকুন আল্লাহ আলম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বর্তমানে অনেকে গ্রন্থ লেখে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের রাসুল্লাহ ইমানদার নয় কাফের হয়েও তারা মোহাম্মদকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে রাখেন এবং রাখতেই হবে কারণ আসলেই পৃথিবীর জন্য তিনি যা দিয়েছেন তার তুলনা আর কেউ নয় তিনি নিজেই সুতরাং তিনি হচ্ছেন সৈয়দুল্লা আলম তিনি হচ্ছেন আরকুন উল্লা আলম এ আজিম উল্ আলম বড় মহান ব্যক্তিত্ব মহান এই কথাটি ঘোষণা করেছেন মাসি ইসা আলাহ্লাসালাম যে তিনি হবেন মহান ব্যক্তিত্ব তিনি যখন আসবেন তার নবুয়তেই থাকবে আর কারো নবুয় থাকবে না তিনি যে মহান হবেন এবং তিনি যে নবুতে তিনি যে মহান ব্যক্তি হবেন এটা রাসুল্লাহ নিজেও বলেছেন পরবর্তীতে যে আনা সৈয়দ ওলাদ আদম ও ফখর আনা সৈয়দ ওালাদ আদম ইয়াম কিয়াম ফখর কেয়ামতের দিন আমি সমস্ত মানব মানব মানব সন্তানের মানুষের সৈয়দ হবো নেতা হব আর কোন হব আমি ফখর করে বলছি না অংকার করে বলছি না তিনি আরো বলেছেন বিয়াদি লিওয়াউল আহমাহ ঝান্ডা আমি সেটা অহংকার করে বলছি না এর ফলে তিনি বলছেন ওমা মিন আহমান এবং আদম এবং তার অনুসারী যারা তার সন্তান সন্ততি যারা নবী তারা প্রত্যেকেই নবীরা আমার আমার ঝান্ডার নিচে তাদেরকে থাকতে হবে আমি প্রথম সুপারিশ হব প্রথম সুপারিশ আমারই গ্রহণ করা হবে এবং আমি এটা অহংকার করে বলছি না ঠিকই আমাদের এই ইসা আলহ সালাম তিনি তার হাওয়ারিদের যা বলেছেন অক্ষরে অক্ষরে তার মহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলুসাল্লামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তিনি ছিলেন সৈয়দ ওয়ালাদ আদম এবং তিনি সৈয়দ ওয়ালাদ কিয়ামত দিন ও সৈয়দ ওয়ালাদ আদম হবেন এবং তারপরে আর কোনো নবী আসবে না এবং তিনি যে বলেছেন একটি কথা বলে সেই छ नहीं जख नबी आसबें तक किसाना ठीक এই নবী আসার পরে মহাম্মদ সাল্লা নবুতের পরে আর কোন কারো নবুয়ত চালু থাকবে না তিনি সমস্ত নবুয়ত মনসুখ হয়ে গেছে ইসা আল্লাহ সাল্লাহ আবার যখন এই দুনিয়াতে আগমন করবেন তিনি আল্লাহ তালা তাকে উপরে উঠে নিয়েছেন সেখান থেকে আসার পরে তিনিও মোহাম্মদ সাল্লা এই নবুতেরই এই সালতের এই দুনিয়া সর্বজাগাতে প্রচার প্রসার করবেন তিনি নিজের পক্ষ থেকে নিজের নবুতের দাবি নিয়ে কারোর কাছে যাবেন না বলবেন যে এরসল্লাহকে মানার জন্যই जेह करब्न और दाजाले दाड़े सब प्रमाण करबी मुहम्मद रसल सल्लासम सुसंबाद पूर्वर्त कितम साम कूर्वर्ती समस्त कितब विभिन्न जगह विभिन्न अने के दबी कर तेज़गुलहम्मदल्लासलम सुसंबादा जमन भाव हिंदू दाबी तेज़र मध्य मोहम्मद सोल्लासल्लम सुसंबाद आसे जेम যারা আবিস্তা পড়ে তারাও বলে থাকে তাদের কিতাব মহম্মদাল্লাহ সুসংবাদ আসছে আসলে মোহাম্মদ সাল্লাহ আসলাম সুসংবাদ পূর্ববর্তী যদি কোথাও কোনো কিতাব থাকে আল্লাহর পক্ষ থেকে সেই কিতাব বিকৃত হলেও কোনো না কোনোভাবে সেখানে মোহাম্মদ রাসোলা সাল্লামের কোনো না কোনো সুসংবাদ থাকবেই কারণ আল্লাহ তার পূর্ববর্তী কিতাব পূর্ববতী নবীদের প্রত্যেক থেকে প্রত্যেকের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যখনই আমার নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আসবে তোমরা লতা নাহু তোমরা তার লতা তোমরা তার অনুসরণ করবে এবং তার मुहम्मद सोल्ला आस अनुसरण करते सूतरा तरफ कितब उल्लेख थकाटाई स्वाभाविक ते ग्रंथे सेवर्तन फेलेन कर दर्शक बिंदु आलोचना कर পূর্ববর্তী কিতাব সমহে আমাদের নবী যে সমস্ত নবী যে সমস্ত সুসংবাদ আসে সেগুলি প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী অমাস তুলছিলেন এখন আমরা পূর্ববর্তী কিতাবগুলি নয় আমরা সেগুলো আলোচনা কিছু করেছি অনেক কিছু আমরা করিনি যেগুলো আমরা আপনারা ইনশাল্লাহ সেগুলো সম্পর্কিত বিশেষ বিশেষ কিতাব লেখা হয়েছে সেগুলিতে আপনারা পাবেন এখন আমরা আলোচনা করব দ্বিতীয় যে দ্বিতীয় প্রমাণ দ্বিতীয় এমন কিছু প্রমাণ আমরা পেশ করব যেগুলিকে বলা হয় এরহাসাত এবং যেগুলি বলা হয় সে সম্পর্কে সে সম্পর্কিত পূর্ব কিছু পূর্বাভাস বলা হয় যে নবুবতের পূর্বাভাস জনিত কিছু ঘটনা ঘটেছিল মাহমুদুর রসুল্লাহ সাল্লাম যখন নবুবত নিয়ে এসেছিলেন সে সময় কিছু পূর্বাভাস ঘটে ঘটেছিল কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলি প্রমাণ করে যে মহাম্মদ রসো সালাম পক্ষ থেকে নবী ছিলেন কিছু ঘটনা আমরা এখন উল্লেখ করব এর মধ্যে প্রথম যে জিনিসগুলো ইমামরা উল্লেখ করেছেন বিশেষ করে আবু সঈদ নিসাফুরি রহমতুল্লাহ আলী তার সরফুল মুস্তফাতে উল্লেখ করেছেন আবু নয়িমুল বাহাকি তার সরফি তার আল নবতে উল্লেখ করেছেন আবুল উল্লেখ করেছেন ইমাম আল হাকেম তার এক অন্যান্যরাও অনেকে উল্লেখ করেছেন সেগুলোই সেটা জিনিসটা বলা হয় সেটা হচ্ছে যে প্রথম যে ঘটনাটি আমরা দেখতে পাই যা প্রমাণ করে যে মোহাম্মদ পক্ষ থেকে প্রয়ের জন্য এবং রাসুল ছিলেন তা হচ্ছে হাদসাত ফিল বা হস্তি বাহিনীর ঘটনা হস্তি বাহিনীর ঘটনা আমরা ইনশাল্লাহ হস্তি বাহিনীর ঘটনা পরবর্তী কোন পর্বে আবার আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ